كما صليت على وعلى সালা محمد, محمد كما باركت على ইবাহি وعلى আরে ববাহি innaka hamidun majid amma ba'du fa'a'udhu billahi minash shaitani rrajim bismillahir الله rahim wa anki hul ayyama minkum was salihin min নূরে একটা করলাম সুরা নূর অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা আমরা বলে থাকি বিশেষ করে বাবাদের উদ্দেশ্যে সন্তানদেরকে বিশেষ করে মেয়েদেরকে সুরা আর নূর এক আলোচনা করে শোনানো তাপসির শোনানো আলাগুলু শোনানো পারিবারিক সামাজিক অনেক বিষয় এই সুরের মধ্যে রব্দুল্লাহ আলমিন উল্লেখ করেছেন आलोचना प्रत्येक घर जरा मुरब्बी थक सुरा तरला तरह पढ़ा उचित तर अधीनस्थ जरा आदेश पढ़ाना उचित सुरे जो आयात मीतिला आयतर सहज अर्थ गर्पुर कथाए जाए সহজ অর্থ হচ্ছে বিয়ের উপযুক্ত তাদেরকে বিয়ে করায় এবং যদি গোলাম থাকে উপযুক্ত এখন তোর গোলাম বাদি নাই কাজের লোক আছে কাজের মেয়েরা আছে কাজের ছেলেরা আছে তাদেরকে বিয়ে করা যাবে তারা যদি গরিব হয় দরিদ্র হয় তাহলে এই বিয়ের বরকতে আল্লাহ তাদেরকে ধ্বনি বানায় বলে যে আল্লাহ তালা তাদেরকে ধ্বনি কিভাবে বানাবে তার খরচের খাত বাড়ল তো খরচ বাড়লে কিভাবে হবে আরো সেই প্রশ্নের জবাব নিজেই দিচ্ছেন আলী দুইটা গুণ আল্লাহ তহ নিজের উল্লেখ করছে এক হচ্ছে মানে আল্লাহ হাজানা বিশাল আল্লাহ কাকে ধনী বানাবেন কাকে গরিব বানাবেন কার খরচ কম কার খরচ বেশি এগুলো কোনো বিষয় নাই আল্লাহ যাকে চাইবেন তার খরচ হাজার বেশি হওয়া সত্ত্বেও তার দুনিয়ার সমস্ত উপকরণ বন্ধ থাকা সত্ত্বেও আল্লাহ তাকে ধ্বনি বানিয়ে দিতে পার ঠিক উল্টাটাও শোনা দরকার যে হাজার উপকরণ থাকা সত্ত্বেও আল্লাহ যদি চান কাউকে দিবেন আল্লাহ যদি চান কারো ক্ষমতা আল্লাহ আলমিন এই বিষয়টা আরো স্পষ্ট করে বলেছেন আপনি বলেন আপনি শোনা আছেন আমার এই বিধা আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আপনি বলেন এই কথাটা মানে আল্লাহ নবীর মাধ্যমে এই কথার স্বীকৃতি আগে আদায় করতেছেন জানাইতেছেন হে নবী আপনি বলেন কি বলবেন আল্লাহ হে আল্লাহ মালিক্যাল মূল সমস্ত ক্ষমতার মালিক তো আপনি আপনি যাকে চান ক্ষমতা দেন যার থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চান ছিনিয়ে নেয় অত আইসুমন্ত যাকে আপনি চান সম্মান দান করেন অতু মন্তা আর আপনি যাকে অসম্মান করতে চান তাকে আপনি অসম্মান করেন সমস্ত ক্ষমতা আপনার বিয়াদিকাল খির সব কিছু আপনার হারে ভালো মন্দ সব কিছু এখানে ভালোর কথা বলা হয়েছে সবকিছু আল্লাহ আলহীদ এই যে উপরের বিষয়গুলো আল্লাহ তালা বললেন মাল দেওয়া ক্ষমতা দেওয়া ছিনিয়ে নেওয়া এটা একটা বিষয় আর আল্লাহ তালা সমস্ত বিষয়ের উপর ক্ষমতা রাখেন কাজে এই বিষয়ের উপর ক্ষমতা রাখেন এটা হচ্ছে এই আয়াত আর ওই আয়াতেরব আলমিন বিয়ে শির ব্যাপারে বলছেন যে বিয়ে করাই দে তোমরা বিয়ে করাই দাও বিয়ে করাই দিলে কি হবে যে আল্লাহ তাল খাজানায় কোনো সমস্যা তো নাই ওয়াসিয়া ও নালিম একটা হচ্ছে ওয়াসিয়া যে আল্লাহর খাজানায় কোনো তপ্তি নাই বিশাল খাজানা আল্লাহ চাই যা কি ইচ্ছা ধ্বনি দিতে পারে। আল্লাহ এখানে ধ্বনি বানানোর একটা প্রক্রিয়া শিখাইছেন যে বিয়ে করাই দাও ওই বিয়ের বরফতের কারণে আল্লাহ তাহলে তাদেরকে ধনী বানিয়ে এখন আমাদের প্রশ্ন আসবে যে বিয়ের মধ্যে কত খরচ হ্যাঁ কত খরচ ঘর হয় বিবির খরচ সন্তানের খরচ শ্বশুর শাশুড়ির এক্সট্রা খরচ এগুলো তো বাড়তি খরচ বিয়ের আগে যেগুলো ছিল না আমরা দেখি খালি খরচ আর খরচ আর আল্লাহ বলেন ধনী বানিয়ে দেবেন আল্লাহ তালা দ্বিতীয় গুণ আল্লাহ তালা প্রয় করতেছেন আলিম ও বান্দা এটা আমি ভালো জানি তোমার কাছে বাধা মনে হয় এগুলো আমি আল্লাহ জানি এগুলো বাধা না এগুলো তুমি হওয়ার উপকরণ এ আয়াতটা আমি যে কারণে পড়লাম আজকে গত সপ্তাহ পুরাই মজলিস নিয়ে আস নিজেদের আপন বিয়ে হচ্ছে এগুলো দেখতিস আর এই বিষয়গুলো আমাকে না এই জন্য জানা দরকার পারিবারিক বিষয় এই জন্য বললাম সুরা নুর সবার পড়া দরকার আমার পরিবার অনেক কিভাবে এটা তো আমার বোঝা দরকার যে খালি নামাজ শিখছি আমি নামাজের যে গুরুত্ব আমার এই গুরুত্ব আমার অন্য অন্যাদতে কেন নাই কারণ অন্য অন্য বিষয়গুলোকে আমি আবাদত মনে তো বলি না দিয়ে একটা বড় অবাদ আছে এটাকে আমি আবাদত মনে করি না বলে নামাজের মতো গুরুত্ব দিই না সর্বপ্রথম যে কথাটা বলতে চাই হজরত রসুল করিম সাল্লামের একটা হাদিস দিয়ে শুরু করতেছি হাদিসটা আল্লাহ রসুল সাল্লাই যুবকদের উদ্দেশ্যে বলছেন যুবকদের যুবকদেরই বেশি যুবকরা বৃদ্ধদের কাছে যাইতে অনেক সময় ইতস্থ করে আমার কাছে চলে আসে তাদের কাছের মনে হয় কিছুটা এই জন্য সেই হিসাবে যুবকদের সংখ্যাই তো বেশি আলহামদুলিল্লাহ অবিবাহিত কম নয় মাসা আল্লাহ বা যারা বিয়ে করতে সক্ষম বা আমি বিয়ে করানা সক্ষমতা যারা সক্ষম কিসের জন্য সক্ষম বিয়ে করতে আমরা সরাসরি বলি আসলে এখানে বা শব্দ মানে হচ্ছে মুফাসিররা মহাদিসরা যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে বিবির ভরণ পোষণ দিতে সক্ষম তুমি শারীরিক শারীরিকভাবেও তুমি সক্ষম যদি শারীরিকভাবে সক্ষম হও ভরণ পোষণ দিতে সক্ষম হও তাহলে যাও বলছ তোমার জন্যে জরুরি তুমি বিয়ে করো দেরি করো এখানে আমাদের কিছু মাস আলা জানা দরকার বিয়ে কি সুন না ওয়াজিব না মুস্তাহাব না হারাম এক একজন এক একটা বলবেন না জানার কারণে আমি তো বলবো হারাম আপনি তো বলতেছেন সুননাথ আমি তো বলবো বিয়ে হারাম বিয়ে করা হারাম আরেকজন বলবে বিয়ে করা ওয়াজিব সেটাও ঠিক আরেকজন বলবেন বিয়ে করা সুননাথ যেমন আপনারা বললেন এটাও ঠিক আসলে বিয়ে করা আলা জানা দরকার একদম শুরু থেকে শুরু করলাম অনেক কথা জানা দরকার কোনো যুবক যদি শারীরিকভাবে সক্ষম হয় এবং বিবির ভরণ পোষণ দিতেও সক্ষম হয় এবং সে যদি গুনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা খুব প্রবল বিয়ে না করার কারণে তার দ্বারা গুণা হয়ে যাচ্ছে গুণা ওই ব্যক্তির জন্য বিয়ার সুন্দর থাকে না তার জন্য ফরজের মত হয়ে যাওয়া আছে জরুরি যত দেরি হবে তত গুণা হয়ে কারণ সে বিয়ে না করার কারণে তার গুণা হচ্ছে শর্তগুলা কি শারীরিকভাবে সক্ষম আর্থিকভাবে সক্ষম মানে বিবির ভরণ পোষণ দিতে সক্ষম এই দুইটা আরেকটা হচ্ছে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়াটা প্রায় বৃষ্টি এই শর্তগুলো যদি পাওয়া যায় তার জন্য বিয়ে করা জরুরি দুই নাম্বার হচ্ছে শারীরিক সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য আছে কিন্তু গুনায় লিপ্ত হওয়া সক্ষম লিপ্ত হওয়ার সম্ভাবনা কম ভালো মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে যদি তার জন্য বিয়ে করা শূন্য যেটা আমরা বলি সচরাচর বিয়ে সুন্নত তখন কারোর শারীরিক সামর্থ্য নাই অথবা আর্থিক সামর্থ্য নাই তার জন্যে বিয়ে করা হারাম জায়জ নেই কারণ তুমি বিয়ে করে একটা মেয়ের জীবন না শুধু একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারো এই অধিকার ইসলাম সরিয়া কোনো পুরুষকে কোনো যুবককে দেয় নাই তুমি কারো জীবন নষ্ট করতে পারো না বিয়ের যে মাকসাদ পরিবার বৃদ্ধি করা এটাই মাকসার মানুষের এই সিলসিলা জারি রাখা পর্যন্ত বৈধ পন্থায় এটা তোমার দ্বারা হবে না এই জন্যে তোমার জন্য বিয়ে করা হারাম যেহেতু বিয়ে করা হারাম তুমি কি করবা সেটা পরে আসতেস আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তুমি যদি সক্ষম হও তাহলে তুমি বিয়ে করো কেন বিয়ে করলে দুইটা ফায়দা ফাহিনাহু আহবদুল বসত ও আহসানুল ফরজ দুইটা ফায়দা এক হচ্ছে চোখের হেফাজত হবে কারো যদি চোখের উপর কন্ট্রোল না থাকে তার দিলের উপরও তার কন্ট্রোল নাই কেউ যদি চোখের উপর কন্ট্রোল না করতে পারে হারাম জায়গায় নিজের চোখকে হেফাজত করতে না পারে लिप्तर आल्लासूल चोरी प्रथम समस्या যে পথে তুমি প্রথম আগাবার ওইটা হেফাজত হয়ে যাবে চোখ নিচে এসে যাবে বিয়ে করলে ও আহসানের হেফাজত হবে অলাম আর যদি কেউ সক্ষম না হয় শারীরিক অক্ষমতা থাকতে পারে আর্থিক অক্ষমতা থাকতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে রসুল বলেন এই রোজা হচ্ছে তার ওই রসি মানে তাকে গুনা থেকে এই রোজা তাকে আটকায় বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা যাচ্ছি না এগুলো আমার মাত্রা ধরা সরাসরি ঢুকতে চাই বিয়ের মজলিসে বিয়ের মজলি শুরু হয়ে আমরা এটাকে একটা আনুষ্ঠানিকতা মনে করার কারণে এত রকমের গুণাই লিপ্ত হই শুধু মূল একটাই সমস্যা সেটা হচ্ছে বিয়েকে একটা আমরা পারিবারিক আনুষ্ঠানিকতা মনে করি এটাকে অবাদত মনে করি না বিয়েকে যদি আমি নামাজের মতো অবাদত মনে করতাম বিয়েকে যদি আমি হজের মতো পবিত্র এবাদত মনে করতাম জাকাতের মতো আবাদত মনে করতাম তাইলে বিয়ের মধ্যে আমি এই অপরাধগুলো করতে পারতাম না করতাম না আপনাদের মনে থাকার কথা এক জুমাই আমি বলেছিলাম যে একটা বিয়ে খেতে গিয়ে যা দেখলাম জামাই বাবু তিনি হচ্ছেন একটা বিয়ের জামাই এবং বিবি দুইজনই একটা বিয়ের মূল তাদেরকে কেন্দ্র করেই তো সব কিছু প্রধান ব্যক্তি তো তিনি গেট দিয়ে যাবেন গেট আটকানো হয়েছে ফিতা আগেছে কতগুলো নারী প্রায় উলঙ্গ উলঙ্গ থাকলেও সুবিধা ছিল কেউ পাগল মনে করে তাকায় তোলা এগুলো এমন উলঙ্গ যেগুলোকে পাগল মানুষ মনে করে না তাকায় নিজেও গুণাহার হয় জালেন নিজেও গুণাহার হয় আরও হাজারো মানুষকে জাহান নামের মুখের দিকে টেনে নিয়ে আসে ওই তারা গেটের মধ্যে দাঁড়ায় আসে জামাই বাবু আসবে তার থেকে তোহফা আদায় করতে হবে সেখানে যেই দৃশ্যের অবতারনা হয় আচ্ছা খতিব সাহেব ঢুকার সময় এই জায়গায় গেটের মধ্যে ওই রকম কিছু মহিলা এ দাঁড় করায় ফিতাসহ দাঁড় করাইলে কেমন কেমন হয় বলেন আপনাদের কাছে কেমন লাগবে বিয়ের মধ্যে যদি ওইটা করেন এখানেও করা দরকার কারণ ওইখানেও প্রধান ব্যক্তি না কারণ আপনি মনে করতেছেন এটা এবাদত এবাদত করতে গিয়ে এরকম অনুন্দ অবস্থায় যাওয়া যায় না এপাদত করতে গিয়ে এরকম মোমরালি করা যায় না এটা আপনি জানেন এই জানাটা কেন আসলো ওই পিছনের জানা থেকে যে এটা আর ওইখানে ওই গুণাটা কেন করতেছেন ওই পিছনের ভুল করতেন কোনো বিয়ের মজরিসের চলে গেলাম আর একটু আসতে চাই যে কি সমস্ত বিষয়গুলো হচ্ছে এখন সমাজের বিয়ে গুলোতে ও যুবকরা যারা এখনো বিয়ে করো নয় খেয়াল বিয়ে করতে হবে এটা এই মজলিসে যারা থাকবে এই নোর অ করা যাবে ইনশাল আর যদি বিয়ের শুরুটাই হয় ব্যয় মাধ্যমে হারাম আমলের মাধ্যমে সারা জিন্দিগি ভুক্ত হবে নিশ্চিত কোন সন্দেহ নাই বিয়ের মজলিস বসছে আলোচনার নজলিস সেখানে প্রধান যে আলোচনাগুলো হয় কি নেওয়া দেখা দেখি পর্ব দেওয়া দেওয়ার পর্ব কতজন যাবে কতজন আসবে সময় খেল করে শুনবেন মনে হচ্ছে যে এগুলো খুব স্বাভাবিক বিষয় একটু দেখলে বুঝবেন যে আমরা কত বড় অপরাধী আরে ভাই আপনি নামাজ পড়তেছেন আপনি তো জাহান নামে যাবেন নিশ্চিত এই সমস্ত অপরাধের কারণে হক নষ্ট করতেছেন পুরো পরিবার ধ্বংস করে দিতেছেন জাহান নামে আসেন এগুলো কিছু তুমি মানো কিছু কিছু মাইন এটা তো ইয়াহুদিন উদ্দেশ্যে তোমরা কিতাবের কিছু মানো আর কিছু ছাড়ো যদি এমন কেউ করে জগতে আর দিন আরো কঠিন আজাবের দিকে তাদেরকে যারা দিন কিছু মানে কিছু সারে এটা তো ইহুদীদের স্বভাব আজকে এই স্বভাব তো আমার মধ্যেও আমি দিন মানতেছি মসজিদে আইসা আমি দিন মানতেছি খালি নামাজ রোজার মধ্যে অথচ আমার দিন যে আমার প্রত্যেকটা ক্ষেত্রে এটা ভুলে গেছে বিয়ে জীবনের এক বিরাট অংশ এক গুরুত্বপূর্ণ অংশ এটা খেয়াল রাখা যে প্রত্যেকটা বিষয় যেন শূন্যতির উপর হয় মজলিশে বসা হয় জামাই পক্ষ মেয়ের পক্ষ বসে এর আগে দেখা দেখি হয় দেখা দেখি হয় ওই সময় আমাদের ভুলগুলো আসলে রসুলের খবর নেওয়ার সময় রসুলের বিয়ে করা দেওয়া হয় বা বিয়ে করানো হয় বিয়ে সাথে করানো হয় যেটাই বলে চারটা গুণ দেখে না চারটা গুণ আছে কি। মাল সৌন্দর্য ঠিক আছে সৌন্দর্য দেখে বংশ দেখে সম্পদ দেখে দিন দেখে সাধারণত এই চারটা গুণ দেখে বিয়ে করা হয় আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রসুল বলেন তোমরা দিনের বিষয়টাকে প্রাধান্য দেও তাইলে তোমাদের বরকতপূর্ণ হয়ে যাবে এটার অনেক ব্যাখ্যা শব্দটা আমি ওই ব্যাখ্যায় গেলাম না সরাসরি বললাম বরকতপূর্ণ হয়ে যাবে সেই বিয়ে আল্লাহ রসুল বলতেছে তো এখানে গুণ দেখা গেল আল্লাহ কয়টা চারটা সৌন্দর্য বংশ সম্পদ দিন আল্লাহ রসুল বলেন বরকতপূর্ণ কখন হবে যখন দিনকে প্রাধান্য দিবে এখন আমি যা দেখি মেয়ের বাবা কি কি অ্যাসেট আছে কারণ জামায় তো ভাগ পাবে মেয়ের মাধ্যমে অ্যাসেটগুলোর খবর নিয়ে আয় এরপর বংশ বংশ একটা হই চলবে বংশের খবর আজকাল এত নেয় না আগে নি তো এখনো গ্রামের মানুষ নেয় বাড়ি কোন বাড়ির মেয়ে ও এই বাড়ির মেয়ে মার্শাল্লাহ নেয় অনেকেই ভালো কথা সৌন্দর্য দেখা এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ সৌন্দর্য দেখা বিয়ে করা ঠিক আছে সব ঠিক আছে এগুলা সবই ঠিক আছে প্রকাশ পায় হচ্ছে আধুনিক সমাজের সে সব কিছু জানে কিনা আমরা শুনি এগুলা তাকে জিজ্ঞেস করা হয় টেলিভিশনের কোন প্রোগ্রাম তোমার পছন্দ ওইটা দিয়া তার রুচি পছন্দ করে না। সম্পর্কের মধ্যে আসবে ঝগড়া ফাসাদ হবে এটা আশ্চর্যের কিছু না এটাই স্বাভাবিক কারণ তুমি শুরুতেই গলত দিয়া শুরু করছো নামাজ যখন ও সারা পড়বা তখন রুকু সেজদা করা যা আছে সবই তো শুরুটাই যখন গলত তরিকায় হবে সারা দিন দেখতে হবে নামাজ পারে কিনা করতে জানে কিনা কারণ সে আপনার সন্তানের মাদ্রাসা আপনার সন্তানের মাদ্রাসা এটা শুধু যুবকদের কথা না মুরব্বীদের যারা সন্তান আছে বিয়ে তো করাবেন বা করাইছেন নাতিকে করাবেন আপন জনকে করাবেন সবার জানা উচিত মেয়েটা কেমন হওয়া উচিত মেয়েটার মধ্যে পুরোপুরি দিনদারি আছে কিনা তার আখের সমস্যা আছে কিনা খোঁজখবর নেওয়া যতটুকু সম্ভব ওর আনতি রাওয়াত শুদ্ধ করে পড়তে পারে কিনা সে যদি না পারে আপনার সন্তানকে কে পড়াবে যাই হোক এগুলো দেখা উচিত ছেলেরও দিনদারি দেখা উচিত সাথে দুনিয়ার দিকটাও দেখা উচিত ছেলে কেন মেয়েটা শান্তিন থাকে এটা ইসলাম বিরোধিতা করে না আচ্ছা বিয়ে ঠিক হইলো বিয়ে ঠিক হইল মেয়ের বাড়িতে বিয়ে হবে এখন বিষয় হচ্ছে ছেলের বাড়ির পক্ষ থেকে লোকজন কত আসবে কয়জন আসবে না পরে জামাবে কারণ এখনো বই না সারা যায় না পরে জামায় দেড়শো দুইশো তিনশো মেয়ের বাড়িতে কোন ছেলেকে বলেছেন এক সাহাবি আসছেন হাতের মধ্যে মেয়েদের জন্য দেখে ঘটনা কি অন্য সাহাবিরা বলতেছেন বিয়ে করছে আর একটু খবর টবর দিলাম একটু অলিমা করতাম বাড়িতে একটু প্রোগ্রাম করতা সামান্য একটা বক্রি দিয়ে হইল এটা হলো ঋষু বলছেন ছেলেকে বিয়ে সংক্রান্ত যত প্রোগ্রাম হবে সব প্রোগ্রাম হবে ছেলের বাড়িতে ছেলের পক্ষে মেয়ের পক্ষে না এখন অনেক ভদ্রলোক আসেন এই কাজটা খুব সুকৌশলে সারেন সেটা হচ্ছে আমাদের তিনশো লোক আসবে এখন তো মেয়ের বাবা অক্ষ মেয়ের বাবা বলে এত লোক আমি তো অক্ষম অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কি করা যায় তখন তারা এটাকে আমি বলি যে ডিজিটালের এগুলা ডিজিটাল দুনিয়ার এগুলো রেজাল্ট এরা কৌশল অবলম্বন করে সেটা হলো ব্যয় ঠিক আছে একটা কাজ করে। আমিও কিছু সহজ আমি এটা আমি করি এই খ্যাত মুখটা আমিই করি টাকাটা আমি দিয়ে দিয়ে প্রোগ্রামটা আপনি করে নেন এখানে দুইটা দিক এক হচ্ছে ঠকানোর টাকা দেয় ঠকানো আরেক হচ্ছে পুরো টাকাই দেয় যদি পুরো টাকা দিয়ে দেয় মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে আপনার পুরো টাকা দিয়ে দেবেন গরিব মানুষ মেয়ে বিষয়টাও নিষেধ কারণ হচ্ছে এখানে ধোকা দেওয়া হচ্ছে ছেলের বাড়ির মেহমানদেরকে এক আরেকটা হচ্ছে শরীয়া যেটা অ্যালাউড করে নাই সেটাকে গোপনে তুমি করতে যাবা কেন তুমি শরীর বাস্তবায় শরীর বলেছে মেয়ের বাড়িতে কোনো প্রোগ্রাম নাই ছেলের আত্মীয় স্বজন না খো শোক হোক কেউ না আসুক না আসুক সমস্ত মানুষ আমার বিরুদ্ধে চলে যাক আমার রসুল পাশে আসেন সব তো সমস্যাটা কথা সমস্যাটা কথা আরেক দিক হচ্ছে একটা ভন্ডামি হয় ভণ্ডামি আমরা তিরিশ তিনশো আসবো তিনশো খাওয়ার টাকা দিয়ে দিলাম কত দিলাম পঞ্চাশ আরে তিনশো লোকের খাওয়াইতে লাগবে এক লাখ দেড় লাখ টাকা একটা অনুষ্ঠান করা ওই কমিউনিটি সেন্টারে কোনো সেন্টারে পার্টি সেন্টারে নিয়ে গেলে সেখানে আরও খরচ আছে তিন চার লাখ টাকার ব্যাপার সেখানে আপনি আমার পঞ্চাশ টাকা দিয়ে দিলেন বাকি টাকা ওইটা কি বলা যায় এটা একটা কৌশল অবলম্বন করা হয়েছে অবদ্র শব্দ দিয়ে বললে বলতে হবে বাটপাড়ি করছে সহজ কথা বাটপাড়ি করে এটাও নিষেধ এই বাটপাড়িও চলবে না মেয়ের বাড়িতে কোনো প্রোগ্রাম ইনশাল্লাহ হিম্মত করেন হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ কঠিন কঠিন মনে হয় হ্যাঁ কঠিন না দুনিয়ার দিক থেকে কঠিন রসুলের সামনে দাঁড়াইলে তখন অনুভূতি হবে ভাইরে এই দুনিয়ার সমস্ত কঠিনগুলো যদি মাথায় পেতেনিতাম ইনশাল্লাহ এই হিম্মত রাখেন প্রোগ্রাম হবে ছেলের এবার ছেলের বাড়িতেছেন আলহামদুলিল্লাহ না ছেলের বাড়ির প্রোগ্রাম না। দুনিয়ার সব মানুষ খবর পায় যায় একটা প্রোগ্রাম হলে। লক্ষ লক্ষ টাকা খরচ অপচয় অপচয় হচ্ছে সরিয়া এটাও সরিয়া কি যত কম খরচে কাজ সারা যাবে তত বেশি বরকত আলহামদুলিল্লাহ মোহর নির্ধারণের একটা প্রসঙ্গ আসে ওই মুজলিশের মধ্যে মোহর কত ধরা যায় শরীহতের দৃষ্টিভঙ্গি কী মহরের ক্ষেত্রে দৃষ্টি দৃষ্টিভঙ্গি হচ্ছে আপসের আলোচনার মধ্যে যেটা হয় এটাই কিন্তু আপোষের আলোচনাটা কৃষির ভিত্তিতে হয় বলে যে উভয়ের পারিবারিক অবস্থানটা তুমি দেখো আর্থিক অবস্থানটা দেখো তারপরেও যদি মিল না করা যায় তাহলে মেয়ের ফুফু খালা মেয়ের মা মের বড় বোন তাদেরকে যে মোহর দেওয়া হয়েছে তাইলে এই মেয়েটা তাদের সেই এক শ্রেণী ওই মেয়েটাকেও ওই মোহরটা দেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে বরকতের মোহর হচ্ছে মোহরে ফাতিমি রসুল করিম সাল আলিয়াল্লাম হজরত ফাতিমার রবিআল্লাহ আনহার যে মহর নির্ধারণ করেছেন এটাকে বলে মোহরে ফাতিমি এই মোহরে ফাতিনি এটা বিভিন্ন ব্যাখ্যা আছে সহজ ব্যাখ্যা হচ্ছে একশো বাউন্নতলা রূপা কত মনে রেখে একশো বাউন্নতলা রূপা যদি বারোশো করে ধরেন বর্তমান মার্কেট হিসেবে তাহলে একশো হাজার সামথিং আসবে এক লক্ষ হাজার সামথিং মোহর কত এক লক্ষ হাজার টাকা সামথিং এগুলা ধরাধরি নাই মেয়ের পক্ষে মোহর যত বাড়ানো দশ লাখ এক টাকা ক্ষত দশ লাখ এক টাকা কেউ জানেন কিনা আমি জানি না এটা হচ্ছে আসলে ইপলিসের লেন্সা আমি বলি শরীয়তে যেটা নাই তুমি ওটা লাগানো লেন্সা এই 10 লাখ টাকা মোহর কেন দশ লাখ মহার মহর কেন মহর হচ্ছে এই দশ লাখ টাকার কান্দে শুরুতেই অবিশ্বাস শুরুতে অবিশ্বাস বে বর ক্ষতি তো ঢুকে গেছে শুরুতে আপনি যার হাতে আপনার মেয়েকে তুলে দিচ্ছেন তাকে বিশ্বাস করতে পারতেছেন না টাকা দিয়ে তাকে আটকাবেন আরে আল্লাহ যদি দ্বিতীয় পৃষ্ঠা আছে তোমার খবরদার মেয়েদের মোহর বেশি বাড়ায় বাড়ায়া। সবচেয়ে বেশি সম্মানই কে বলেন কথা বলে তার চেয়ে সম্মানিত আর কেউ নাই তাইলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মহর হওয়ার কথা অথচ বিষয় তো তা না রসুলের মোহর কম তাহলে আমি আর আপনি আমরা এই সমস্ত মানুষগুলো এত মহর কেন ধরব ধরি এই জন্যে যে এটা একটা ওয়াদা ওয়াদা মহর দেওয়ার অঙ্গিকার কিন্তু এই অঙ্গীকারটা হচ্ছে রাজনৈতিক অঙ্গিকার বুঝায়। আরে রাজনৈতিক অঙ্গিকার বুঝায় রাজনৈতিক অঙ্গিকার মানে যে অঙ্গিকার করতে হয় দিতে হয় না এটাকে আমরা বলি রাজনৈতিক অঙ্গীকার যেটা বলতে হয় দিতে হয় করতে হয় বললেই চলে এই মহরের এই দশ লাখ টাকার অঙ্গীকার এটা হচ্ছে রাজনৈতিক ধোকার একটা সিস্টেম যেটা লেখানো যায় দিতে হয়। আমরা জানি মহর কখন দিতে হয় যখন তালাক দেওয়ার মা উকিলকে আমি জিজ্ঞেস করছি ওরে ভাই আমাদের কাছে প্রমাণ আছে মহরের টাকা সে নি এখন অস্বীকার করে এখন সে তালাক চায় কিন্তু টাকাটা চায় করা যায় তো বলে যে তালাক ছাড়া আপনারা মহরের টাকা কেন দিলেন নওয়াজ আর এই মোহর তো মহিলার হক এটা তার পাওনা এই জায়গায় আরো একটা মারাত্মক সমস্যার মধ্যে আমরা জর্জরিত সেটা হচ্ছে কালী সাহেবরা লেখেন দশ লাখ টাকা মহর কত উচুর বলে পাঁচ লাখ ওসুর পাঁচ লাখ প্রসুর করতে গাছ গহনা দিয়া বলেন গহনা দিয়া পাঁচ লাখ ওসুর মোহরটা কারণ গয়না কিনছ মেয়ের টাকা দিয়ে অলংকার কিনছ তো তুমি জানো এত বড় বেপকিস্টা এত বড় লেদারটা এত বড় লাগে কি যখন আসছ আমার টাকা দিয়ে বাজার মেয়ে যদি এই দাবি করে টাকার মালিক সে বাজার করো তুমি তার অনুমতি নিছ তাকে আগে জানিস যে তোমার মহরের দশ লাখের পাঁচ লাখ দিয়ে আমি গয়না কিনে আনছিস তখন তো সে বলতো যে আমার গয়নার দরকার নাই টাকা আনো আমি জিজ্ঞেস করে দেখিনি মেয়েদেরকে জিজ্ঞেস করে দেখেন যে তোমার গয়না দেব না টাকা নিবা সে বলবে আমার টাকা নি আমার গয়নার দরকার নাই। আমি ব্যাংকে রেখা দেব এটা আমার নিরাপত্তা কেন আনছে জিজ্ঞেস করে দেখেন যদি সে টাকাই নিতে চায় তো আপনি তার টাকায় গয়না করতে হবে তার টাকা দিয়ে আপনি সদাই করার যদি কাটতেই হয় উসুল যদি দেখাইতেই হয় এটা বিয়ের আগেই মেয়ের অনুমোদন নিতে হবে যে তোমার মহর দশ লক্ষ টাকা নির্ধারিত হয়েছে তার থেকে পাঁচ লক্ষ টাকা আমরা গয়না বাবদ কাটাই সে যদি মানে মানবে নাহলে দুনিয়ার কোন আদালত নাই তাকে রাজি করানো সুযোগ নাই না হায় রে আমরা চিন্তা করি না আলোচনা মহিলারা যদি জানতো ইসলাম তাদেরকে কত অধিকার দিছে তাইলে একটা মেয়েও রাস্তায় নামতো না অধিকার আদায় চলত তারা অধিকার আদায় করে বাসের মধ্যে সমান সমান সিট সাগল কোথাকার ইস্তাম্বালে তুমি ঘরের মধ্যে রানিং হয়ে থাকবা আর সেই হোটেলের মধ্যে মানুষের কুদৃষ্টির সামনে পরার জন্য এটা এটার নাম অধিকার নিজের ইজত আপু শারীরিক কষ্ট যা আছে সব শেষ করা এটার নাম অধিকার বাসের মধ্যে সিট অর্ধেক পাইলেই অধিকার যা হেল্প ইসলাম কত অধিকার দিছে এগুলোর কোনো খবর নাই কোনো খবর নাই তুমি যে কত পাও স্বামীর কাছে বাবার কাছে ভাইয়ের কাছে আল্লাহ কাছে কত পাওয়া আর পাওয়া খরচের জায়গা নাই ওই যে বাবার সম্পত্তির ব্যাপারটা বলবো সামনে থাক সিরিয়াল আসুক ইনশাল্লাহ তা মহরের এই জায়গায় এই ধোকাজন আমরা না দিই মোহর আজ যেটা করবো এটা নগদ ক্যাশ এই যে তোমার টাকা দশ লক্ষ টাকা যদি না পারেন তাইলে তাকে বলবেন যে আমরা বাকি রাখলাম কবে দিবেন সেটা জানাইতে হবে তাকে কবে দিবেন জানাইতে হবে এটা তার অধিকার এটা তাকে দিলে তার মধ্যে বরকত আসবে মহরের মালের মধ্যে বরকত আছে আলহামদুলিল্লাহ আমরা এটা জানি না বই এটা আত্মসাত করার স্বামীরা আত্মসাত করে বরকতের জিনিস আত্মসাত করলে তার মধ্যে গবনার হবে জানি না জিনিস আত্মসাত করলে তার মধ্যে গজবের মহরের মালের মধ্যে আল্লাহ বরকত রাখছেন যুদ্ধলব্ধ মাল গনিমতের মাল যেটাকে বলে এর মধ্যে আল্লাহ বরকত রাখছেন ব্যবসার মালের মধ্যে বরকত রাখছেন বরকত কোন জায়গায় আমরা তো খুঁজে যাই না মহরের বিষয়ে গেল তো বাবা তুমি দশ লক্ষ টাকা মোহর দিতে পারবা না তো এটা ধার্য করলাম কেন ধার্য বলে ধার্য করছি এটা দিতে হবে না কেন দিতে হবে না বলে মাফ চায় নেয় মাফ চায় নেয় মাফ চাওয়ার পদ্ধতি কি ও যুবক হাস মেয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা মোহর ধরবা বিশ হাজার টাকা মোহর ধরবা যেটা দিতে পারবো সরাসরি নাম দিয়ে দিলাম ওই দশ লাখ পাঁচ লাখ ধরে ওই মহিলারের ঠকাই বা জালেন এই কাজ দেন মা করা বাসর ঘরে যায় যায় বিমিকে বলে দশ লাখ টাকা সামাজিক কারণে ধরলাম তোমার বাবার চাপে এখন এটা যদি মাফ না করো তোমার সাথে আমার কোনো কথা নেই ওইরকম কাহিনীও হয় জিজ্ঞেস করছি আমরা আরে ভাই তুমি এই মহরের জামেলা কেমনে সারলাম এটা প্রথম রাত্রি সেরা প্রথম রাত্রে কেমনি সারলাম বলে বিবিকে বলছি তুমি যদি মোহর মা করো তোমার দিকে তাকাবো না ধরবো এখন এই বেচারী বাবা সারছে মা সারছে আপন সব ছাইরা স্বামীর মুখের দিকে তাকা চলে আসছে এখন স্বামী ওই সামান্য মহরের টাকার জন্যে বলে তাকে ধরবে না ছোবে না তো এখন বেচারি বলে সব মা সব মা বাবার লাগবে না আপনি থাকলেন যদি ভালো মেয়ে হয় খারাপ মেয়ে হলে তো খারাপ মেয়ে যদি প্রতিবাদী হয় ওই জায়গায় থাপুর একটা দিয়ে চলে আস্তরকার এটা তো একরকম ডাকাতি অনেক ডাকাতরা এরকম করে সূর্যদরা স্বপ্নে আনে এক আবার বলে একটা হাসি দ বলে গল্প শুনি আমরা এইরকম ডাকাতি এটা যে সমস্ত যুবকরা মেয়েদের থেকে মোহর মাফ করায় তারা একরকম ডাকাত ডাকাত এই তরিকা এই পদ্ধতিতে দিতে হবে এটা তার হর্ক যতদিন পর্যন্ত না দেওয়া হবে মহর আল্লাহ রসুল বলেছেন কেউ যদি মহর না দেওয়ার নিয়তে মহর নির্ধারণ করে আর না দেয় যতদিন পর্যন্ত না দিবে ততদিন পর্যন্ত সেই স্ত্রীর সাথে যত মেলামেশা করেছে তার আমল নামায় জিনার গুণে লেখা হবে চিন্তা করা যায় কত মারাত্মক গুণা কত মারাত্মক গুণা আপনার বৈধ সম্পর্ক হালাল সম্পর্ক এবার যেটা যার থেকে আপনার বৈধ সন্তান জন্ম নেবে এই নিয়তের গড়বড়ির কারণে আপনার সম্পর্ক হচ্ছে হালাল আপনার ঘরে যে সন্তান হচ্ছে সে সন্তান হচ্ছে অবৈধ সন্তান আরাম জাত চিন্তা করা যায় ও ভাই আজকে ক্লিয়ার করে নিন যাদের ক্লিয়ার নাই এটা খতরনাক জিনিস মেয়ের মহর্ত আদায় একটা ব্যাপার গেল এখন বিয়ের মধ্যে আলোচনা শুরু হয় জামাইকে কি দিবেন মেয়েকে কি দিবেন এগুলো নিয়ে এগুলো নিয়ে খুব দরাদরি হয় এই দরাদরির বেশি করে মেয়েরা কি দিবেন কি দিবেন আজকাল ছেলেরাও করা শুরু করছে ছেলেরা কি। দেবেন ছেলের জন্য যৌতুক যেটা আমরা জানি এটা খারাপ এটা কঠিন খারাপ কথা কিন্তু সেই কথাগুলো আপনারা প্রায় শোনেন যৌতুক খারাপ যৌতুক কবিশাপ যৌতুককে না বলুন এই দাবি স্লোগান বহুদিন থেকে আমরা শুনতেছি এখানে উল্টার একটা কথা আপনাদেরকে শোনাই মেয়ের বাবা যারা আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে মেয়ের ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে মেয়ের আপনজন যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি উল্টা লাগবে আপনাদের কাছে কিন্তু এটাই শরীয়ত আমি যে কথা বলব শরীয়তের থেকে তার বিরুদ্ধে দলিল দিায় আমার কথা ঠান্ডাইতে হবে আর না হয় বলবেন না যে আপনার কথা ঠিক না দরকার নাই শরীয়তের দলিল থাকলেই বলতে হবে না হয় আমাদের ধার্মিক ফ্যামিলিগুলোতে বিশেষ করে এই কাজটা হয় মেয়েকে কিচ্ছুই দেওয়া হবে না বাবা মেয়েকে লালন পালন করছে না এখন আরেকজনকে দিয়ে দিতেছে কাজে মেয়েকে আর কী দিবে আমরা এটা বলি যে সারা জীবন লালন পালন করে মেয়েকে আর কী দিবে কিচ্ছুই দেয় না মেয়েকে দিবে না দিবে হচ্ছে মেয়ের শ্বশুরব্যালা জামাইরা দিবে ও বাবা যৌতু খারাপ আমরা স্বীকার করি যৌতুক কন্যা দায়গ্রস্ত বাবাদের জন্য এটা এক কঠিন অভিশাপ সমাজে কন্যা দায়গ্রস্ত এক বাবা যেটা আমরা চিনি যেই বাবা আর্থিক অসচ্ছলতার কারণে কন্যাকে নিয়ে বিপদে থাকে হয় বিয়ে দিতে পারে না অথবা বিয়ে দিয়ে ভুগতে থাকে স্বামীর অত্যাচার নির্যাতন ভোগ করে এই ব্যক্তি হচ্ছে কন্যা দায়গ্রস্ত বাবা সমাজে আরও একটা কন্যা দায়গ্রস্ত বাবা আছে যাকে আমরা চিনি না সেই কন্যা দায়গ্রস্ত বাবা হচ্ছেন আমাদের মতোই মানুষ যারা দিনদার অ্যাবাদ করেন কিন্তু কন্যা দায়গ্রস্ত কি হিসাবে আপনি অসচ্ছল টাকা পয়সা নাই না টাকা পয়সা সব আছে কিন্তু এই মেয়েটা জন্য আপনার জন্য একটা বোঝা হয়ে গেছে এটাকে আমি বলতেছি কন্যা দায়গ্রস্ত এই মেয়েটাকে কোন রকমের বিয়ে দিয়া বাড়ি থেকে সরাইতে পারলে আমি বলি তালাইতে পারি না আপনি বিয়ে না যেন মেয়েটাকে তালাইয়া দিতেছি কেন সামনের দিতে আচরণটা তার সাথে করা হয় না জামাইকে কিছু দিব না এগুলো রুসুন ফটুয়া তো আমরাই জামাইকে কিছু দেওয়া রুসুন মেয়েকে কিছু দেওয়া রুসুন এটি দাওয়া যাবে ছেলে দিবে জো মোহর দিবে মেয়েকে কিছু দেওয়ার কোনো বিধান নাই নাই আমরাও বলি নাই কিন্তু আপনি বাবা ছেলে যখন বালে ঘলের দায় দায়িত্ব আপনার আর নাই শেষ শরীয়তের মশালা কাজের বিয়ের মধ্যে যত খরচ এটা ছেলে বহন করবে বাবা না কোনো বাবা যদি করেন দয়া করতেছে। ছেলে বাইরে ঘওয়ার পর ছেলের জন্য যত খরচ আছে বাবা যদি করে বাবা দয়া করতেছেন এটা বাবার জিম্মাদারি না শরীয়তের কথা তাইলে ছেলের বিয়ের মধ্যে আপনি খরচ করতেছেন কেন করতেছেন আপনি বাবা জিম্মাদারির কারণে না আপনি দয়া করতেছেন তাইলে ছেলের জন্য এত বড় অনুষ্ঠান করলেন দয়া কইরা ছেলের বউয়ের জন্য এত মোহর এত গয়না আপনি কিনলেন দয়া কইরা এই দয়াটা আপনি আপনার মেয়ের জন্য কেন করবেন না ভাই ছেলেরও আপনার জিম্মাদারি না কারণ ছেলে বালে ঘোয়ার পর আপনার জিম্মাদারি শেষ মেয়েকে বিয়ে দেওয়া পর্যন্ত আপনার জিম্মাদারি মেয়ে কিন্তু না শরীয়তের কথা বাবা ছেলে মেয়ের কতদিন ছেলে বালেক ঘোয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া পর্যন্ত সবহান মেয়ের উপরে ইসলামের কত বড় হেসান দয়া যে তুমি বালে হয়েই কোথায় যাবা না বাবার জিম্মাদারি বাবা না থাকলে ভাইয়ের জিম্মাদারি ভাই না থাকলে আপনার আমার প্রশ্নের উত্তর দিত বালি হওয়ার পর ছেলের দায়িত্ব শেষ ছেলেকে আপনি কেন দিলেন ছেলের বিয়ের খরচ আপনি কেন চালাইলেন ছেলের মোহরের খরচ আপনি কেন দিলেন দয়া কইরা মায়া কইরা মহাপতের কারণে এই মহাপ্পটা আপনার মেয়েও প্রাপ্য বাবা মেয়েকেও দিবেন এটা যৌতুক না এটা আপনার মায়ার বই প্রকাশ এটা ইনসাফের কথা ছেলেকে আপনি দিলে মেয়েকে কেন দিবেন ভাইরা ভাইরা ভাইরা শুনে একটু খেয়াল করে যারা ভাই আছে। বোনদেরকে বাবা যখন দেয় দেয় ভাইদের চোখ বড় বড় হয়ে যায় আমার সম্পদ চলে যাচ্ছে বোনদেরকে দেওয়া আমার সম্পদ চলে যাচ্ছে এই ধারণাটা কেন আসতেছে যে এই বোন এই বাড়ির না এই বোন তার জামাই বাড়ির সে আরেক ঘরে তাকে আমরা কেন দিব আরে আশ্চর্য কথা এটা কেমন কথা মেয়েকে বিয়ে দিলেন না তারাইয়া দিলেন এবার বলেন যদি তারায় না দেন তাহলে বাবার বাড়ির সমস্ত হক তাকে দিতে হবে আর যদি তারাইয়া দেন আপনি যে কাজটা করতেছেন তারাই দাও তাকে দলিন দিয়ে খন্ডাইতে হবে আর না হয় মেয়েকে ছেলের মতো দিতে হবে এটাকে আপনি যৌতুক করেন না এটা আপনার মেয়ের হক আপনি জামাইকে দেন নাই যৌতুক হচ্ছে জামাই যুগি নেয় জামাইকে দিচ্ছেন না মেয়েকে দিবেন মেয়েকে মেয়েকে এই হলো এক বিষয় আরেক বিষয় হচ্ছে যারা সামর্থ্যবান তাদের মধ্যে এই সমস্যাটা বেশি দেখা যায় প্রকট কি আপনার বাড়ি আছে বাড়ি অথবা একটা ফ্ল্যাটই আছে এই ফ্ল্যাটের একটা রুম আপু আপনার ছেলের কে ছেলের বউয়ের জন্য বরাদ্দ করেন না একটা রুম ছেলে ছেলের বউয়ের জন্য বরাদ্দ এটা আপনার জিম্মাদারি না এই রুমটার ভাড়া যদি দশ হাজার টাকা হয় শরীয়তের যে নীতি সম্পদ বন্টনের ক্ষেত্রে মেয়ে ছেলের চেয়ে অর্ধেক আপনার জন্য ইনসাফ আপনি ওই ছেলেকে দিচ্ছেন এক রুম যেটা আপনার জিম্মাদারি না এটা আপনার দায়িত্ব এইরকম রুমের অর্ধেক খরচ হাত খরচ আপনার মেয়ের হাতেও পয়সা এটা করেন ম্যাডাম কেউ করেন এটা কঠিন বিষয় বে হবে ছেলের প্রতি আপনি পার্সেন্টি করতেছেন কেন করেন এটা সেলের উপর জিম্মদারি না আপনার এটা খরচ করার জিম্মাদারি না আপনার এর চেয়ে আরো জঘন্য খবর মেয়েরা যখন বেড়াইতে আসে আল্লাহ ভাইরা কেমন করে আচরণ দুই দিন তিন দিন এক সপ্তাহ থাকলে আর সহ্য হয় না যায় না কেন যায় না কেন বিশেষ করে বৌরা আর সহ্য হয় না যায় না সে কি মেহমান মেয়ে কি মেহমান না জবর দখলকারী এই বাড়ির মধ্যে তুমি ভাই তোমার যেমন অধিকার আছে আমার মেয়ের ওই মেয়ের আমার আমার অধিকার আছে তোমারও বাবা আমারও বাবা আমাকে এই অধিকার কে দিচ্ছে ইসলাম দিছে বলবেন তার বাড়ি বাড়িতে হবে বাবার মৃত্যুর পর এখন তোর বাবার বাড়ি তাই না তো বাবার বাড়ি হইলে ভাই কেন থাকি। ভাই যদি থাকে আমি থাকি তাকে আপনি তাড়াইতে পারবেন না সে যাই সে আপনার কাদের উপর বসে নাই আপনার ঘরের হাত দখল না এটা আপনার উপর দয়া করতেছে তার আপনি ভাই সত্য যদি না হয় আমি বলেছি আমার কথা খন্ডাই তৈরি শরীর দলিলিত আর না আমি মানবো না আমরা মনে করি এগুলো যৌতুক না এগুলো যৌতুক না এটা তার অধিকার ভাই এটা তার অধিকার তুমি তাকে ঠকাবা কেন অর্ধেকের যে মশালা এটা হচ্ছে বাবার মৃত্যুর পর শুনলেন আরো কঠিন বিষয় অর্ধেকের মশালা কখন বাবার মৃত্যুর পর শরীয়তের কোথাও নাই বাবার মৃত্যুর আগেও বন্টন অর্ধেক অর্ধেক না বাবার মৃত্যুর পর ছেলে যদি দুই টাকা পায় মেয়ে এক টাকা পাবে এটা কেন এটাও ভেঙে দিচ্ছে এটাও যেন মাথার মধ্যে নাগর এই মাসালা কখন বাবার মৃত্যুর পর বাবা তো এখনো মরে নাই এখন তুমিও সন্তান আমিও সন্তান তুমি এখন ভোগ করলে আমিও করব এটা হচ্ছে না অর্ধেক হচ্ছে বাবার মৃত্যুর আগে আমিও সন্তান তুমিও সন্তান এটাই পরিচয় আমাদের সমান সমান আরে জাহেলগুলা সমের অধিকার কোন জায়গায় তালাস করে অধিকার কোন জায়গায় করে রয়েছে চিন্তা করছে আমিও করব বাসের মধ্যে তোমার অর্ধেক আমার অর্ধেক সিট আমার অধিকার অধিকারের জায়গা বৌমা খুব আমি চাই ঘরের রানী বানাইতে এ চাই আমি বাথরুম পরিষ্কার হয়েছি অধিকার। মোহর আদায়ের আন্দোলন এটা হওয়া উচিত এটা ফরজ মোহর আদায় এটা নিয়ে কারো খবর নাই গেল বাবার মৃত্যুর পর বাবার মৃত্যুর পর শরীয়তের মাস আলা হচ্ছে গায়ের কাপড়গুলো দান করা যাবে না গায়ের কাপড়গুলো আছে বাবার গায়ের কাপড়গুলো এগুলো আমরা দান করে দিই এই বাবার গায়ের কাপড়গুলো দান করা যাবে না যতক্ষণ না পর্যন্ত বাবার সমস্ত সন্তানরা একসাথে বৈশাখ সিদ্ধান্ত না কি করে মসজিদের মাই কাপড় গুলা সব প্যাকেট করে মসজিদে দিয়া যায় হুজুর দিয়ে দিয়ে এটার মালিক তোমার তাদেরকে জিজ্ঞেস এই কাপড় দান সময় তুমি দান কাপড়ের খুব হালকা লাগে কারণ আরো জঘন্য অপরাধ তো আমরা করি এই জন্য কাপড়ের পর মেয়ের সম্পদ বন্টনের ব্যাপার আস বাবার মৃত্যুর সাথে সাথে সে সম্পদের মালিক হয়ে গেছে ওয়ান থার্ড ওয়ান থার্ড এক ভাই এক বোন হিসাবে বলতে ওইভাবে ভাগ করে নেবেন ভাই যদি দুই টাকা পায় বোন এক টাকা পাবে ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ এক ভাই এক বোন ভাই পাবে দুই ভাগ বোন পাবে এক ভাগ মা থাকলে মা পাবে সেটা ভিন্ন হিসাব ভাইয়ের মৃত্যুর সাথে সাথে বোন এটার মালিক হয়ে গেছে অটো যতদিন পর্যন্ত ভাই এই সম্পদকে তার হাতে বুঝায় না দিবে অথবা তার অনুমতি নিয়ে ব্যবহার না করবে ততদিন পর্যন্ত সে নিজে হারাম খাইতেছে তার শ্রদ্ধাকে হারান করে এই জায়গায় বহুত বড় বড় আল্লাহ আমরা দেখছি আমি একদম প্রকাশ্যে বলি আমার আপনজনদের জনদের কাহিনী বলি আমার আপন জনদের আমার আল্লাহ মামা বহুত বড় আল্লাহ আমি এই যে গতকালকেও আমার মামাতো ভাইকে বলছি যে ভাই মামা আল্লাহওয়ালা ছিলেন এই সামান্য বিষয় নিয়ে তোমরা মামাকে কবরে আজারের মুখ মুখী করো তাড়াতাড়ি কিছু একটা কথা এটা হচ্ছে আমাদের মত মানে আমাদের ফ্যামিলি ধার্মিক ফ্যামিলি আলহামদুলিল্লাহ নানাদের ফ্যামিলি ধার্মিক ফ্যামিলি মামা খুব বুজুর্গ ছিলেন দুই মামার মধ্যে মহাগণ্ডগোল সম্পত্তি নেওয়া কে কোন দিক দেওয়া যাবে এখন ছোট হইলো আমি যেহেতু লেখাপড়া করছি এসব বিষয়ে পেস্ট লাগলে আমাকে ডাকে সবাই তো মামা দুই মামা সব খালারা মিলে নানার বাড়িতে বসছে আমাকে দাওয়া দিয়েছে মামা একটু আয়সা একটু ফায়সলা করে দিয়ে আমি গেছি যায় মামাদের কোথায় কী আসছে কিচ্ছুই জানি না তো বলছি আপনাদের সমস্ত সম্পত্তির লিস্ট দেন তো সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে মূল্য নির্ধারণ করা জায়গা যেখানেই থাক সবগুলোর আগে মূল্য নির্ধারণ করা তো মূল্য হিসাবে বাদ করে দিলেই সহজ হয় আর তাইলে কেউ থকার সম্ভাবনা কম থাকে মূল্যটা তারাই অবশ্যই নির্ধারণ করে আপনারাই বলেন কত দাম তখন হাকি কি দাম যেটা প্রকৃত দাম যেটা ওইটাই বলবে কারণ তিনি তো জানেন না ওটা কার ভাগ্যপর ওই জন্য আসল দামটাই বলে তো সব মূল্য নির্ধারণ করে আমি পাঠ করতে লাগলাম যে দুই মামা এই পাবে আর আমার মা খেলারা প্রত্যেকে এই জানাবে এখন দেখি মামারা একজন আর একজনের দিকে শুধু তাকায় যে কাজী সব দি নিজেই বিয়ার প্রস্তাব দিয়ে দিয়েছে বরং কাজি সাহেব বিয়ে পড়াইতে এখন নিজেই বলে বিয়ে আমি তো করুন আমার নিজের সম্পদ বন্টন করতে এখন থেকে সম্পদ নিজের মা খেলাদের জন্য আমি বন্টন করতেছি আমার অন্যদের কি অবস্থা আমি জানি না এই বন্টনের পর মামারা বললেন মামা আমরা জিনিসটা একটু বুঝা নিই ঠিক আছে বুঝেন কদিন পর শুনলাম মামারা দুইজন এক হয়ে আসে এক পয়ের সম্পদ নিজেরা বন্টন করে আনেছে আমি বলছি তাও আপনাদের মিল থাকুক আলহামদুলিল্লাহ তো এটা তো আমরা আলহামদুলিল্লাহ বলছি আসলে সবাই যতক্ষণ পর্যন্ত দাবি মুক্তি না দিবে ততক্ষণ পর্যন্ত এটা হিসাব আল্লাহ এটা স্পষ্ট কথা ও ভাই এটা হচ্ছে দিনদার ফ্যামিলির কথা কথাটা নিজের ফ্যামিলির কথা বলতাম না বলতেছি দিনদার ফ্যামিলির কথা এটা সাধারণ মানুষের কি অবস্থানো যায় সাধারণ মানুষের অবস্থা কালকে এক নারণা সাহেব নিয়ে আমাকে বলতেছেন ঘটনা ঘটনাগুলো বলি যে আম অবস্থা থাকে বলতেছেন আমার আব্বা অসুস্থ আমার আব্বা আমার বোনদেরকে ডাকছেন আমাদেরকে ডাকছেন আমরা বলছি আব্বা আপনি থাকতেই সম্পদগুলো একটু বাট করে দিয়ে যান বোনদেরকে ডাকার পর বোনরা কান্না শুরু করছে আরে কেন কান্না করেন বলে আমাদেরকে বাবার বাড়ি থেকে তারাই দিতে চাস ধারণাটা ধারণাটা দৃষ্টিভঙ্গিটা কি দৃষ্টিভঙ্গি হচ্ছে আজও গ্রামের মহিলারা এরকম মনে করে বাবার সম্পত্তি আনলে নিজের সম্পত্তি ধ্বংস হয়ে যাবে এটার প্রমাণও একজন আমাকে বলতেছেন যে আমাদের এক মা মা সে সন্তান কর্তৃক নির্যাতিত সন্তানরা খোঁজখবর নেয় না সন্তানরা খোঁজখবর নেয় না তখন তিনি কিভাবে চলবেন চলার জন্য তিনি তার বাবার বাড়ির সম্পত্তিটা চাইছেন ভাইদের কাছে যে ভাই আমার তো কিচ্ছু নেই সন্তানরা আমাকে দেখে না তো তোরা ওই সম্পদটা দিলে আমি চলতে পারো ভাইরাস সম্পদ দিয়ে দিচ্ছে সম্পদটা আনার কিছুদিন পর তিনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন তখন গ্রামের মানুষ সবাই বলা বলে শুরু করছে ওই যে আনছে এই আমার গজবর কারণ হয়েছে নওয়াজ এই ধারণা আছে আমাদের মধ্যে বাবার বাড়ির সম্পদ আনলে মেয়েরা স্বামীর বাড়ির সম্পদ কেউ নাকি খায় ফেলে নিল্লা ভাই নজমিল্লা বলতে কেন বলতে হবে যে এটা আল্লাহর সিদ্ধান্ত নজবুল এই ধারণা পোষণ করা এটা কফরিপ কারণ আল্লাহর হুকুমকে আপনি অস্বীকার করেছেন এই গেল এক আরেকটা হচ্ছে ওই কোন রকমে লেখে নিয়ে নেয় ভাইয়েরা লেখে নিয়ে নেয় কাজ হবে না এগুলা কার হোক আপনি নিয়ে নিতে চান বোনরা সর্বে ভাইয়েরা কি বলে সম্পদ চাইলে কি বলে বাবার ভাইয়ের সাথে সম্পর্ক আমি তো ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসব। আমি সম্পত্তি নেওয়ার কারণে তুমি আমার ভাই বোনের সম্পর্ক কেটাব ভাই না আমি ওই দাবি নিয়ে তোমার কাছে বেড়াইতে আসব তুমি আমার বাড়িতে বেড়াইতে যাবা তো সম্পত্তি নিলে ভাই বোনের সম্পর্ক কেন কাটাবো এটা কেমন ও ভাই যারা এখনো বন্ধের সম্পত্তি দেন নাই আপনি সন্দেহ করলেও ইমান চলে যাবে কারণ চলে যাবে সন্দেহ করেন এই হারাম থেকে বাঁচা উচিত আপনি নামাজ পড়তেছেন তাহাজুপ করেন তাইলে সারা জিন্দিগি যদি একটা নামাজও না পড়ে আল্লাহ চাইলেই আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু আপনি যদি একজন মানুষের একটা টাকার হক নষ্ট করে থাকেন তাহলে আল্লাহ করবেন না করবে। করবেন এই জন্য সবচেয়ে বড় যে মুসলিস করার কারণে জাহান্ন সবচেয়ে দরিদ্র সে আল্লাহ বলছেন বিয়ের মাস আলা থেকে এখানে চলে গেলাম এই কথাটা বলার জন্যে যে পরে আবার ঝামেলা হবে কথা কোনো শেষ করে ফেলি একটা বোনের হকের ব্যাপারটা আরেকটা বিষয় বলব বললাম সেটা হচ্ছে এই কথাটা বলে আজকে শেষ করে দেব ইনশাল্লাহ পরের পরের দিকে পরে করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে নারীকে ইসলাম অর্ধেক কেন দেব এই একটা সম নামে বাবা ও বাবারও সন্তান ছেলে বাবারও সন্তান ছেলে আবার মেয়েও বাবার সন্তান তো ছেলে কেন ডবল পাবে মেয়ে কেন অর্ধেক পাবে এই একটা কুফুরি কথা বাজারে ছড়ায় দেওয়া অধিকার আমিও বাবার সন্তান ছেলেও বাবার সন্তান ছেলে তুমি যা পাবা আমি মেয়ে আমিও তা পাবা এই একটা কথা ছড়া যাচ্ছে অধিকার কোন জায়গায় আর অধিকার তারা সরে করে দেখছে অধিকার স্বামীর মহর তুমি আদায় করো নাই তুমি বাবার বাড়ি থেকে যেটা তোমার পাপ্য না ওইটা আদায় করার জন্য তুমি চলে গেছো স্বামীর মহর কিন্তু তুমি পাবো নাই ওইটার খবর নাই স্বামী যে ধোকা দিল তাকে ধোকা দিল ইসলাম কেন দিল এই টাকা এই সম্পদ ইসলাম দিশে জমানের জন্যে না খরচ করার জন্য আগে এটা বুঝতে ইসলাম সম্পদের দৃষ্টিভঙ্গি ইসলামে খরচের কিসের জন্যে না জমানের জন্য না বরং যারা টাকা পয়সা জমায় না যারা বসে বৈশা মাল জমায় আর গনে বসে বৈশা আখলাদা। তারা ভাবে সে এই সম্পত্তির দিন থাকবে এটা ভাবে আর গণে। আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস তো সম্পদ কিন্তু এইবার আসেন খরচের ব্যাপার স্বামী ছেলে ছেলে আর মেয়ে সেলের খরচের খাত কয়টা মেয়ের খরচের খাত এটা বাইর করে ছেলেকে দিল ইসলাম কত দুই এটা খেয়াল করেন মেয়েকে দিল কত মেয়ের খরচের খাত কয়টা এটা আগে বলেন মেয়ের খরচের খাত কয়টা কোনো খাত নাই মার্শাল এটা জানা আপনারা কেন শরীয়তের বিধান হচ্ছে ছেলে বালে ঘওয়া পর্যন্ত বাবার উপর জিম্মা দেয় বালে ঘুরে তুমি যাও ভাই তোমার কাজ তুমি করো এটা বিদেশে হয় আমাদের দেশে হয় না জাপানে বলেছে অনেক দেশে হয় আমাদের দেশে বাবার মৃত্যুর আগ পর্যন্ত ছেলে বাবার ভোগ করে বাবার সম্পদ ভোগ করে বন্ধুদেরকে দেয় না আসলে আরো নারাজব তো মেয়ে ছেলে হচ্ছে বালে ঘওয়া পর্যন্ত মেয়ে মেয়ে কিন্তু বালে ঘোয়া পর্যন্ত মেয়ে হলো বিয়ে দেওয়া পর্যন্ত আছে বাহানাল্লাহ বাবার জিম্মাদারি তো বিয়ে পর্যন্ত মেয়ের খরচ কে চালাবে বাবা চালাবে বিয়ের পর থেকে কে চালাবে স্বামী চালাবে স্বামী যদি মারা যায় সন্তান চালাবে সুবাহ আল্লাহ তাইলে তার খরচের খাত কই নাই একটাও নাই আরে তার খরচের খাত একটাও নাই ইসলাম তাকে একটা দিয়ে তো সম্মানিত করেছে খরচের খাত কয়টা বলে ছেলে তুমি যদি বাবা হও তাহলে তোমার খরচ করতে হয় নিজের সন্তানের জন্যে নিজের বিবির জন্য খাত কয়টা দুইটা তুমি যদি ভাই হও তাহলে তোমার খরচ করতে হবে নিজের বোনের জন্যে যদি বাবা না থাকে মার জন্য যদি বাবা না থাকে বাবা থাকলেও মার জন্য খরচ করতে হবে বিবির জন্যে কটা হইল তিনটা নিজের সন্তানের জন্যে নিজের সন্তানের জন্য নিজের বাবা মার জন্য নিজের স্ত্রীর জন্য নিজের ভাই বোনের জন্যে খাপ খটা আল্লাহ তারা যাকে যা দিলে ইনসাফ হবে সেটাই করেছেন কোন ঠকানোর বিষয় নয় বাহ্যিক ভাবে আমরা দেখতেছি যে ছেলেই তো চাপে আসছে ইসলাম ছেলেকে চাপে রাখছে তার উপর খরচের সমস্ত জিম্মাদারি দিয়া তাকে দিছে দুই অংশ মেয়ের উপর থেকে সমস্ত জিম্মাদারি উঠায় তাকে বোনাস দিছে বেতনও পায় বোনাসও পায় সে ভালো হয় জিতলো কে মে আর তুমি সমান অধিকার চাও সমান অধিকার চাইলে খরচের খাতও দুইটা তোমার চলে যাবে রাজি আসো কিনা করো জামাইনে তুমি পাল্বা রাজি আসো কিনা ক ছেলে মেয়েকে তুমি পালবা রাজি আসো কিনা কোকা বোকা তার হক কোথায় সে তালাশ করে কোথায় তাকে ইসলাম দিতে চায় শোনা সে নিতে চায় লোহা সমান অধিকার ইসলাম লোহাকে ছেলের মাথায় দিছে এটা বোকা দিয়ে যাচ্ছে তাকে দিছে শোনা তুমি পয়েরা পয়সা থাকো সে বলে শোনা বরং না আমার মাথায় সমান অধিকার এমন না ব্যাপারটা এমনই তো ব্যাপার তোমার ওটা তুমি রানী রানী মোগলদের আমলে মোগলদেরকে কি বলা হয় বউদেরকে কি বলা হয় বেগম বেগম মানে হচ্ছে গম গম মানে চিন্তা বেমানি নাই মানে যার কোনো টেনশন নাই তার নাম হচ্ছে বেগম ফার্সি শব্দ আমরা বাংলায় যেই মেয়ে সমস্ত রকমের পেরেসানি কান্দিয়া বৈশাখ আছে তাকেও ডাকি বেগমিত তার নাম সুন্দরী বেগম চিন্তাই কি নাম নাম রাখে এই কমরুন নাহার নাম রাখি রাখে না আরে নাম রাখে নাকি কমরুন নাহার রাখে না মেয়েদের নাম আছে না কমরুন আমার হাসি পায় আশ্চর্য কথা একজন আলিমকেও জিজ্ঞেস করে নামটা রাখার সময় নাহার মানে হচ্ছে দিন দিন আপনারাও শোনেন আপনারা হাসবেন নাহর মানে কি দিন কামর মানে হচ্ছে চাঁদ চাঁদ তো কামর দিনের চাত দেখছেন জীবনে দিনের চাত কি নাম আজিব নাচ আবার কমর ছেলেদের নাম রাখি সেলেদের নাম রাখি কমর মানে চাপ বদর বদর মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ আলেমের স্বর্ণাপন হন নিজেরা নাম পছন্দ করে না আলেমকে দায়িত্ব দিয়ে না এটা আরেক ঝামেলা একটা নাম রেখে দেন আরে নাম তো হাজার হাজার আপনার কোনটা পছন্দ হবে কে জানে না সহজ হচ্ছে আপনারা আলোচনা করে আর দশটা নাম নির্ধারণ করেন আইনে বলেন হুজুর কোনটা ভালো অর্থবোধক আমাকে একটা যাচাই করে দেয় এটা সহজ ভাই আল্লাহ তাল আমাদেরকে প্রত্যেককে প্রত্যেকের হক বুঝায় দেওয়া অর্থ হি কেনা আল্লাহর বাস্তে আপনাদের হাতে পায়ে ধরি ভাই এগুলোকে সামান্য হেলায় খেলায় মনে করেন না খেলায় এগুলা সহজ বিষয় মনে করেন না তাহারুদ এই নামাজ এই রোজা এই হজ কোনো তার কোনো তারা কোনো কাজ হবে না যদি বন্ধুর হক মেয়ের হক এগুলো ঠিকঠাক মতো তার পৌষায় না দেয় আমার হতে আমরা পুরান কাপড়ের যে এলান করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা পাঠাইতেছে ঘরে এমন কে নাই যার ঘরে পুরান কাপড় নাই। খুব কম এটা আমাদের সমাজ পুরান কাপড় ঘর ভরপুর বাইরে করে না এগুলা এগুলো আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের কিছু নগদও দরকার কারণ ওইখানে আমাদের কম্বল কিনতে হবে কম্বল আমরা এটা একটা উত্তম খাত মনে রাখেন শুধু খাত নাই। এটা ওই খাতটা হচ্ছে একটা উত্তম খাত এক হচ্ছে দারিদ্র বিমোচন আরেক হচ্ছে দিনের পথে মানুষকে ফিরে এটা একটা খাত আছে ইসলামে আলমোহাল্লাহ কলু বোম যাকে বলা হয় এই দুইটা খাত একই সাথে আমরা পাচ্ছি ইনশাল্লাহ তাহার আর ওই জায়গায় যে মেহনতগুলো হচ্ছে যারা করতেছেন ওই ছেলেদেরকে ওই বাচ্চাদেরকে ওই ফ্যামিলির বাচ্চাদেরকে আইনা আবার মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হইতেছে ওই জায়গায় আমরা বৌম বক্তব্যের প্ল্যানও করা হয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন ওস্তাদরা যাইতেছেন ওখানে আওয়ামদেরকে সাধারণ মানুষদেরকে ট্রেনিং দিয়া মাদ্রাসা তৈরি করে দিতেছেন ইনশাআল্লাহ চলছে এই ফিকির খান কাজ চলতেছে আলহামদুলিল্লাহ সবাই শরীর হয়ে যায় ইনশাআল্লাহ বড় বড় কাজ অনেক বড় কাজ এর সাথে যুক্ত হয়ে না ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আশা করেছি আগামী আমরা করব। আগামী শুক্রবারের পর যে কোনো একদিন ইনশাল্লাহ আমরা ওই উত্তরবঙ্গের উদ্দেশ্যে সফর করবো অনেক ভাই সঙ্গী হইতে চাইছেন আপনাদের যার যার জিম্মদারিতে যদি সফরসঙ্গী হন আমাদের কোনো আপত্তি না ইনশাআল্লাহ যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহাদেরকে দিনের এই কথাগুলোর উপর আমল করার তৌফিকেন আল্লাহ ও আমাদের বই আসছে যদি কারো বই লাগে বইও নিতে وصلِّ على سيدنا بحمد عبدك ورسولك وصلِّ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم اللهم ارحمنا برحمة تغننا عن رحمة غيره اللهم اتفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن عم سواك اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسر والبخ والجب وغلبة الدين وقهر الرجال اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا همما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها